বাংলা মানবতা সমাধান রাহমতুল্লা ওরাকাত আলা রসুল হিল করিম আহাদ সম্মানিত দর্শক কাছে ও দূরে পৃথিবীর যেখানে থেকেই টিভি বাংলার আল কোরআনের রশিয়াত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সমানীয় দর্শক আমরা কোরআন করিম এবং সন্নাতে নবীর ভিতরে যে সকল শিল্পের বর্ণনা দেওয়া হয়েছে এবং আমরাও দুনিয়ার জীবনে মুসলমান সমাজে যে সকল শিল্প প্রচলিত রয়েছে আমরা সংক্ষেপে সেগুলো একটু বোঝার চেষ্টা করছি আমরা এ পর্বে প্রথমেই শুরু করব করবো শিরকুত্তাবাক্কুল তাওয়াকুলের শির তাুল শব্দটার মূল অর্থ উকিল ধরা আর এর ব্যবহারিক অর্থ হলো নির্ভর করা কারণ আমরা যাকে উকিল ধরি তার উপরে নির্ভর করি তো উকিল ধরা এবং নির্ভর করা এ দুটো একমাত্র আল্লাহ তালার জন্য আমরা অনেক সময় সরল প্রাণ মুসলিমরা বুঝতে না পেরে বলেন আল্লাহর দরবারে উকিল লাগে আল্লাহ আল্লাহ উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট আল্লাহ বান্দার উকিল লাগে না বরং বান্দার সকল কাজের অলৌকিক ওকালতি তার কল্যাণ অকল্যাণ তার জান্ন জাহান্না মুখ শাস্তি সবকিছুর ওকালতি তো আল্লাহ করবেন আল্লাহ একজন মা তা যথেষ্ট। আল্লাহ তালা তার বান্দার উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ আবার উকিল লাগবে এটা কল্পনা করার অর্থ তার মহাদয়ার অবমূল্যায়নের মাধ্যমে শির্কের ভিতরে নিপতিত হওয়া সম্মানিত দর্শক যেমন কোন সন্তান যদি মনে করে মায়ের কাছ থেকে দুধ পেতে নানি দাদি খালা কারোন না ওকালতি না হলে আমি পেতে পারব না তাহলে মা যেমন অপমানিত হন ঠিক তেমনি আল্লাহ দয়া পেতে করুণা পেতে তার কাছে উদ্ধার পেতে আর কোন উকিল ওকালতি করে আমাকে পার করবে এটা চিন্তা করাটা শীল সম্মানিত দর্শক আল্লাহ শুধু এটাই বলেননি আল্লাহ অন্য জায়গায় বলেছেন হাত্তাখিদ হুয়াকলা উকিল ধর শুধু আল্লাহকে আল্লাহ মিন আল্লাহিল আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না সম্মানিত দর্শক আমরা অনেক সময় সাফাত এবং জড়িয়ে ফেলি সাফাত সত্য সাফাতের মালিকানা আল্লাহ আল্লাহ করন কেন বারবার বলেছেন তবে আল্লাহর অনুমতিতে আল্লাহ যাকে পছন্দ করেন যার জন্য আল্লাহ অনুমতি দেন তাদের জন্য সাফাত করতে পারবেন নবীগণ আমাদের রসুল সাল আলহিউ সাফাহাতের কথা রক্ষা করবেন কি আখেরাতের দিনে বান্দাকে কিভাবে রক্ষা করবেন কিভাবে তার জন্য জান্নাত দেবেন সমস্ত কিছু আল্লাহ ব্যবস্থা করবেন অনেক বান্দার অনেক গোপন থাকবে। আল্লাহ তাকে দিয়ে দেবেন অনেক গোপন গুণে আল্লাহ মাফ করে দেবেন সকলের সাফাৎ যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন আমার বাকি রয়ে গেল আল্লাহ অনেক বান্দাকে কোন ক্যাটাগরিতে যাদেরকে সাফাৎ করতে পারেননি কেউ কিন্তু হয়তো ইমানের এমন কিছু ছিল আল্লাহ জানতেন তাদেরকে আল্লাহ নিজে জান্নাতে দিয়ে দেবেন সম্মানের দর্শক কাজেই আল্লাহ ছাড়া কেউ উকিল হতে পারেন আমার জন্য অথবা আল্লাহর দরবারে কোনো উকিল লাগে এই ধারণটা শিখ সম্মানিত দর্শক পাশাপাশি আল্লাহ ছাড়া কারোর উপরে নির্ভরতা আল্লাহর উপরেই তুল করবে মোমেনগণ যার তাক্কুলের দরকার আল্লাহর উপরেই করতে হবে নির্ভরতা আল্লাহর উপরেই কাজেই আমরা যদি এই নির্ভরতার ভিতরে কোন শির করি আমরা যদি বলি কি। আল্লাহ আল্লাহ রসুলের উপর নির্ভর করলাম আল্লাহ আল্লাহ রসুল ভরসা বা অমুক বুজুর্গ আল্লাহ রসুল ব্যক্তি তার করলাম করলাম তার নামে যাত্রা শুরু এটা একটা স্পষ্ট শির আমাদের চলা আমাদের যাত্রা আমাদের শুরু সবকিছু তো আল্লাহর নামে হবে আমাদের নির্ভরতা তো শুধু কেবল আল্লাহর উপরেই হবে বাকি আল্লাহ যারা প্রিয় মানুষ আছেন আমরা তাদের মহব্বত করব তাদের জন্য দোয়া করব তাদের থেকে শেখবো কিন্তু আল্লাহর যেটা সেটা যদি আমরা অন্যদেরকে দিই আমরা শিরকের নিপতিত হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন দর্শক এই এইরকম আর একটা শিরকুর মহাব্বা মহাব্বতী কাজ এটা আমরা একে অপরকে করি কিন্তু আল্লাহর মতো কাউকে মহব্বত করলে কিছু এবাদত আছে সেটা মূলত এবাদত যেমন সাজদা। এটা এবাদত এটা আল্লাহ তালা কারোর জন্য কেউ করে না এটা শুধু এবাদত হিসেবেই করে। এটা জাগতিকভাবে একে অপরের সাথে করে সাহায্য চাওয়া জাগতিক নির্ভরতা অথবা জাগতিক ভালোবাসা ভয় এগুলো দুনিয়াতে আমরা একে অপরকে করতে পারি কিন্তু অলৌকিক দুনিয়াবি উপকরণ ছাড়া কেউ ভরসা করা ভয় পাওয়া আশা করা এবং ভালোবাসা এটাও শির আর এই ভালোবাসার শীর্ষ কিভাবে বোঝা যায় কোরআন করিমে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তখন ওরা বিরক্ত হয়ে যেত অর্থাৎ একজন মানুষ দু ঘন্টা এক ঘন্টা কথা বলছে সকল ক্ষমতা আল্লাহ আল্লাহ ডাকো আল্লাহ আমাদের সবকিছু করতে পারেন পাশাপাশি অন্যদের কথা বলছে না যেমন আল্লাহর কথা আর যখন আল্লাহর কিছু কথা বলার দশ মিনিট পনেরো মিনিট আল্লাহর ভক্তি বন্দনা করে এরপরে তাদেরকে তারা দেবতা বানিয়েছিল ইয়াগু সাহস জিব্রাহ মিকেল আজরা ইসরাফিল মুসা ইব্রাহম ইসমাইল আল্লাহর সত্য প্রিয় বান্দা তারা সত্যিকার প্রিয় বান্দা তাদের কোনো দোষ নেই কিন্তু আরবের মুশেকরা তাদের দেবতা বানিয়ে ভুক্তির নামে তাদের এবাদত করতে যে এমন করেছিল যে শুধু আল্লাহর কথা বললে বিরক্ত হয়ে যেত আল্লাহর কিছু বন্দনা আল্লাহর গুণগানের পরে এদের গুণগান যোগ করলে তাদের কিছু গুণ বর্ণনা করলে তারা খুব খুশি হয়ে যেত এটা হলো আল্লাহর সাথে অন্যকে আল্লাহ ভালোবাসা দর্শক আমরা বিরক্ত হই এতক্ষণ শুধু উহিদের কথা আল্লাহর বুজুর্গদের কথা অথবা তাদের ক্ষমতা কারামতের কথা কেন বলা হলো না আর যখন তাদের কারামতের কথা সত্য মিথ্যা আমরা বলি তখন অনেকেই এব খুশি হয়ে না এইবার ভালো কথা হচ্ছে সম্মানিত দর্শক এটা হলো আল্লাহর পাশাপাশি অন্যদেরকে আল্লাহর মতো ভালোবাসার শির্কের প্রকাশ এইভাবেই ঘটে আল্লাহ আমাদেরকে সকল শিল্প থেকে হেফাজত করুন আমিন। সম্মানিত দর্শক এভাবে একটা বড় শির্ক হলো উৎসর্গের অর্থাৎ মানত বা কিছু দেওয়া কোরআন কেরিমে আল্লাহ তালা এই শির্কের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন ফল দিয়েছেন ফসল দিয়েছেন গৃহপালিত পশু দিয়েছেন এদের থেকে কিছু তারা আল্লাহকে কে দেয় আর কিছু আল্লাহ ছাড়া অন্যদেরকে যাদের দেবতা বানিয়েছে তাদের জন্য মানত উৎসর্গ করে আল্লাহ বলছেন আরো মজা হলো সবই তাদের বানানোর শরিয়ত তারা কি করে আল্লাহর জন্য যেটা মানত করেছে ঠিক করেছে ওটাও তারা আল্লাহ ছাড়া যারা তাদের দরগায় পৌঁছে দেয় আল্লাহর নামে তাদের কাছে দিচ্ছে আর দেবতাদের জন্য যেটা আছে সেটা তো দিচ্ছি এই যে উৎসর্গের শিরিক যেটা আরবের কাফেররা এবং অন্যান্য ধর্মের মানুষেরাও আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন যে খ্রিস্টানরা এইসা আলী ইসালামের আম্মাকে মরিয়াম সালামকে ইলা হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে ঈসা জিজ্ঞেস করেন যে ঈসা তুমি কি বলেছিলে তোমার অনুসারীদেরকে তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহা বানাও আল্লাহকে ছেড়ে খ্রিস্টানরা দাবি করেন আমরা তো মরিয়ামকে ইলাহা বানাই না আমরা তো তাকে আল্লাহ জাহাতের অংশ না। খ্রিস্টানরা তিতবাদে বিশ্বাস করেন আল্লাহ আল্লাহ বলে আমরা আমাদের শীর্ষ লেখন আমরা ইলাহ কি করে বানালাম আসলে ইলাহ বানানোর অর্থটাই তারা বোঝেন অথবা বুঝেও না বুঝার ভান করেছে ইলাহ মানে মাহবুদ যার নামে মানত করা হয় যার কাছে অলৌকিক সাহায্য চাওয়া হয় যাকে সেজ্জা কর হয় তিনি ইলা কাজেই খ্রিস্টানগণ মরিয়ামের মূর্তি বানিয়েছে তার নামে মানত করে তার কাছে প্রার্থনা করে তাকে ইলাহ বানিয়েছে আলী অন্যান্য বিভিন্ন ভাবে শিব করেছে শিল্পীর উলুহিয়াত করেছে কিন্তু মরিয়াম আলিহাসালামকেও তারা ইলাহ বানিয়ে ফেলেছে আমরা অনেক সময় বিষয় বুঝতে পারি না এই যে মানতের শিব আমরা আল্লাহর কাছে মানত করার নামে অনেক সময় সেই মানতটার ভিতরে অন্য কাউকে শরিক রাখি এখানে দুটো বিষয় আমাদের মুসতে হবে মানত রসুল নিরুৎসাহিত করেছেন আব্দুল না কল্যাণ আসেন কিরিপন যে দান করতে চায় না এই ধরনের বিপদ দিয়ে মানদ দিয়ে তার থেকে কিছু বের করা হয় আসলে হাদিস সাইফ্লাম বারবার বলেছেন বিপদ কাটে দানের মাধ্যমে দান আর মানতের ভিতরে পার্থক্যটা কি দান হল নিঃস্বার্থ আপনি বিপদে আছেন আল্লাহ আমার কাছে বিশ টাকা আছে দশটা আপনার জন্য আমি গরিবকে বিধবাকে অসহায় মানুষকে দিলাম আপনি আমার বিপদ কাটিয়েছেন এটা হলো দান আর মানত হলো আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে চুক্তিতে যাওয়া অর্থাৎ এটা প্রথমত শুরু হয় অবিশ্বাস থেকে আমি যদি বিশ টাকা একশো টাকা দু লাখ টাকা আল্লাহর জন্য দিয়ে দিই যদি আল্লাহ বিপদ না কাটান কাজে অত আস্থা রাখার দরকার নেই না এই ধরনের একটা চেতনা থেকে মানতের শুরু এরপরেও যদি মানত করা হয় সেটা হবে আল্লাহকে খুশি একমাত্রি ও মাহা ও আপনি বলে দেন আমার সলাৎ আমার দৈহিক এবাদত ও অনুসুখ আমার এই দান কুর্বানি উৎসর্গ জাতীয় সকলে বাদত আমার জীবন আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য কাজে আমাদের মানত উৎসর্গ দান একমাত্র আল্লাহকে খুশি করতে এখন যদি কেউ আরবের কাহারিদের মতো বলেন আল্লাহকে দিতে পারি দোয়া করতে পারি যে আল্লাহ আমার এই সদাকা অথবা দান অথবা মানুষের সাপ আমার আব্বা আম্মা বা আমার প্রিয় আমাদের নেচেতনের ভিতর একটা চেতনা আছে সেটা কি যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় দিই আল্লাহ তালা খুশি হবেন দেখবেন কিন্তু আমরা যদি ওই ঠিক অমক দরগাটা অমক গাছ অমক মাজার নিয়ে দিতে পারি ওই দরগা মাজার গাছের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি আছেন তিনি দেখবেন তিনি খুশি হবেন আর তিনি হয়তো সুপারিশ করলে আল্লাহ তাহাতে শুনবেন নওয়জবিল্লাহ এই ধরনের চেতনায় আমরা শীতকে নিপতিত হই সম্মানিত দর্শক মানব একমাত্র আল্লাহর জন্য হবে বিপদ আল্লাহই দেন আল্লাহই কাটাতে পারেন কাজেই আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য মানত না করি কবর জিয়ারত সম্মত একটা আবাদ জিয়ারত মানে কি জিয়ারত অর্থ দেখা করতে যাওয়া আমরা যখন কবরে জবরাম শিখিয়ে দিয়েছেন কবরে যেতে হবে আমাদের প্রথম উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা আমি একসময় এরকম কবরে চলে যাব আমার পরিণত এটা দ্বিতীয়ত মাইয়েতের জন্য দোয়া করা তাকে সালাম দেওয়া সালামের পরে তার জন্য দোয়া করা এতটুকু শুধু আমাদের দায়িত্ব হলো আমি মোহাম্মদ বাদুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 चालनारण सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदर तूनार आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के शार जमे देख बलुगुल्ला सम्मान दर्शक बिरतर पर फिर एलम अपने আমরা আলোচনা করছিলাম কর এবং সুনায় বর্ণিত শির নিয়ে আমরা অনেক প্রকার শির্কের কথা জানতে পারলাম আল্লাহর সাথে মধ্যস্থ কল্পনা করার শির আল্লাহ ছাড়া কারোর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করার শির আল্লাহ ছাড়া কারোর অলৌকিক জ্ঞান এলেম আছে বলে বিশ্বাস করার শির আল্লাহ ছাড়া অন্য কারোর উপর নির্ভরতা করা কাউকে উকিল ধরা শির এরকম অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবার আমরা সুন্নাবর্ণিত আর একটা শিরকের কথা যাব সেটা হলো শিরকত্তাবার রূপ বরকত অর্জনের জন্য শির আমরা সহজেই কিভাবে মুমেন সিরকে নিপতিত হয় এ প্রসঙ্গে এর আগে পূর্ববর্তী এক পরবে রসল্লা সাল্লা সাল্লামের একটা হাদিস আলোচনা করেছি আমরা দেখেছি আরবের কাফেরগণ এবং সকল যুগের সকল মুসেকগণ বরকতের জন্যই বেশি শিরকে নিপতিত হয় বরকত আল্লাহর কিন্তু এই গাছটা বা এই কবরটার বা এই পাথরটার মাধ্যমে আমরা পাবো সুতা বেধে রাখবো অথবা সেখানে তরবারি ঝুরিয়ে দেবো অন্যটা বেঁধে রাখবো অথবা কাপড় বেঁধে রাখবো এর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটে যাবে এটা ছিল আরবের কাফের মুর্শেকদের এবং অন্যান্য মুসেকদের সিরকের অন্যতম কারণ সম্মানটা দর্শক তাহিদ পন্তিম মুমেন অনেক সময় না বুঝে এই সিরকে পড়তে পারেন যেটা আমরা হাদিস শরীফে দেখেছি রসল্লা সাল্লাহ আসাল্লাম যখন হুনায়নের যুদ্ধে যাচ্ছিলেন তখন কোন কোনো সাহাবি কোন কোন মুসলমান বলেন রসো আল্লাহ আরবদের যেমন একটা বিশাল গাছ আছে যেখানে তারা তরবারি ঝুরিয়ে রেখে বরকত পায় গা সুতা বেঁধে রেখে বরকত পায় যেখানে তারা বক্তিভরে দাঁড়িয়ে থেকে বরকত নিয়ে যায় আমাদের একটা এরকম গাছ ঠিক করে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা সুস্পষ্ট শির সম্মানিত দর্শক আমাদের সমাজে এই বরকতের জন্যই বেশি শির হচ্ছে মুসলমান আল্লাহ বরকতের মালিক আমি আল্লাহর কাছ থেকে সরস্বরী বরকত নেব এই চেতনা ভুলে যায় আমরা আল্লাহ রহমত বরকতের প্রশস্ততার ব্যাপারে অশুভ ধারণা পোষণ করি যে আল্লাহ বোঝায় সরস্বর আমি পেতে পারব না কোনো কিছুর মাধ্যম পেতে হবে আর এই চেতনার মাধ্যমে যে শিখ গুলো শুরু হয়েছিল এটা সাহাবিদের জামানায় শুরু হয়েছিল এবং সাহাবিরা কঠোরভাবে প্রতিবাদ করেছেন বরকতের অর্থ বরকত গ্রহণ তা বরুকের অর্থ কোনো নবী কোন ওলি কোন নেককার মানুষ স্মৃতি বিজড়িত কোনো বিষয় সেখানে বসে সেখানের মাটি নিয়ে অথবা সেখানে বাদতবন্দিকে করে আল্লাহ থেকে একটু বেশি বরকত নেওয়ার চেষ্টা করা সাহাবে কেরামগণ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের ব্যবহৃত বিষয় থেকে বরকত নেওয়ার চেষ্টা করতেন রসুলাম ওযু করার পরে পানি পিচে গেলে তারা নিজেরা গায়ে নিতে। কিন্তু রসুল সাল্লা পরে আর কারোর জন্য রাখেন কারণ রসুল সাল্লাহামের মতো তো আর কেউ না রসুল্লাহ সাল্লামের কাছে এই জন্য রসুল্লাহ সাল্লামের যে মর্যাদা ওই মর্যাদার আসলে আর কাউকে সাহাবিরা বসান তার চুল পেলে তার একটা কাপড়ের টুকরো পেলে তারা বরকতের জন্য সেটা রেখে দিয়েছেন দ্বিতীয় যে তাবারুক রসুল সাল্লি সাল্লাম থেকে সাহাবিরা করেছেন সেটা হলো অনুসরণ সেটা কেমন অনেক সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে বসেছেন সেখানে বসার চেষ্টা করতেন যেখানে জহরের সালাত আদায় করেছেন সেখানে জোহরের সালাত আদায় করার চেষ্টা করতেন যেখানে স্তেন যা করেছেন সেখানে তারা স্তেন যা করতেন যেখানে তিনি দুপুরে শুয়েছেন সেখানে দুপুরে শোয়ার চেষ্টা করতেন যেখানে রাতে শুয়েছেন সেখানে রাতে শোয়ার চেষ্টা করতেন এতে বা অনুসরণ অনুসরণের মাধ্যমে বরকত নেওয়ার চেষ্টা করতেন কিন্তু ছাডা আর কারোর ক্ষেত্রে কোনো জিনিস থেকে এতে বা অনুসরণ ছাড়া অন্য বরকত কঠিন বিরোধে করেছে রসুল্লাহ সালিকু আসাল্লাম হুদাই বিয়ার সন্ধির সময়ে হুদাই বিয়ার মাঠে মক্কা শরীফ থেকে অল্প জেদ্দা থেকে যেতে যে হুদাই মাঠ যার কিছুটা হারামের পবিত্রর ভিতরে কিছুটা হারামের বাইরে এখানে রসুল আসলেন আর ওমরা করার জন্যই তিনি এসেছিলেন আরবের কাফেররা অমরা করতে বাধা দিল তখন আরবের কাফেরদের শরীয়ত অনুযায়ী আমরা আগেই বলেছি তারা আল্লাহর দিন মানতো আল্লাহর বিধান মানতো আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে বিশ্বাস করত যুক্তি দিয়ে অনেক বিধান বানাতে যে। বেদাত এবং শির্কের ভিতরে নিপতিত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল সম্মানিত দর্শক তাদের সেই শরিয়াত অনুযায়ী নিয়ম ছিল কায়দা হাজা মহারাম মাসে হজ ওমরা আদায় কাউকে বাধা দিতে পারবে না রসুল সেখানে এসেছেন কিন্তু তারা বাধা দিল ওসমান রাজি আল্লাহআ আনহুকে আল্লাহ রসুল সালাম পাঠালেন আরবের নেতৃবৃন্দের সাথে কথা বলতে আমরা যুদ্ধ করতে আসেনি শুধু এসেছি আমরা একটু ওমরা আদায় করতে ওসমানকে তারা বন্দি করল। খবর আসলো ওসমান রে আল্লাহ তালুকে হত্যা করা হয়েছে রসল আসালাম সাহাবিদের নিলেন ওসমানের হত্যার বিচার প্রতি না নিয়ে আমরা জীবন নিয়ে ফিরে যাব না। হয় বিজয় নইলে মৃত্যু। প্রান্তরের এক গাছের নিচেই বসে তিনি এই বায় হাতটা নিয়েছেন যে গাছের কথা কোরআন করিমে বলা হয়েছে কোরআন করিমে বাই হাতের প্রশংসা করা হয়েছে কিন্তু সাহাবিগণ এই গাছকে কোন মূল্য দেননি বাই কর্মটাকে মূল্য দিয়েছেন কয়েক বছর পরে কিছু কিছু মানুষ নতুন প্রজন্মের তাদের হুদাই বিহার বায়ের শরিক ছিলেন তিনি বললেন আশ্চর্য আমরা যখন পরের বছর আমরা করতে আসলাম গাছটাকে চিনতে পারলাম না কারণ কোন গাছের নিচে আমরা বায়াত করেছি আমরা কেউ খেয়াল করিনি কারণ আমরা কর্মের খেয়াল করেছি গাছের দিকে লক্ষ্য রাখিনি আর আমরা যারা বায়াত করেছিলাম তারা যে গাছ চিনতে পারলাম না খেয়াল রাখতে পারলাম না তোমরা কি করে বুঝলে এটাই সেই গাছ নতুন গাছের নিচেই যে সালাহ আদায় করছে সালাতের মাধ্যমে গাছের বরকত নেওয়ার চেষ্টা করছে তারা মাটি নিয়ে আসেননি গড়াগড়ি করেননি এটা এবাদতি করছিলেন আর এই গাছটার কথা কোরআানে আছে গাছের রহমত রেদোয়ান সন্তুষ্টির কথা কিন্তু এই গাছের নিচেই রসুল সালাত এরকম নেই করেছেন এরকম আছে কাজেই তারা বরকত সেখানে যে সময় নামাজ পড়েছিলেন যাওয়ার পথে ছিলেন এমন নয় এই গাছটাকে বরকতের উৎস মনে করে সেখানে সালাদ দোয়া করছিলেন তারা হদর খবর পেয়ে তাদেরকে ধমকি দিলেন আর যদি করো তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং তিনি ওই গাছটাই কেটে ফেলে দিলেন দেখেন কিছু মানুষ থেকে নেমে সামনে এগিয়ে যাচ্ছে ওই মসজিদে নামাজপুরে আরেক কোথায় যাচ্ছে তিনি বলেন এটা কোথায় যাচ্ছে ধরুন ওই পাশে একটা মসজিদ আছে সালাতের জায়গা আছে যেখানে মানুষেরা আহলে কেতা বিহুদী খ্রিস্টান অন্যান্য জাতি কেতাব পেয়ে তৌহিদ পেয়ে নবী পেয়ে সব পেয়েও সব হারিয়েছিল রকম কাজের মাধ্যমে তারা নবীদের অথবা মানুষদের। স্মৃতি বিজড়িত স্থানগুলো খুঁজে বেড়াতো সেখানে মসজিদ বানিয়ে নিতের মাধ্যমে সালাত ওই জায়গায় সালাতের রক্ত হয় তুমি সেইভাবে আসতে পারো রসুল্লাহ সাল্লাম যে সালাত আদায় করেছিলেন সেই সালাদ তুমি সেখানে পড়ে যেও। এটা এত্তে হবে এটা তাবার হবে না এত্তেবার মাধ্যমে আমরা বরকত পয় কিন্তু তা যদি না হয় তাহলে তুমি ইচ্ছা করে ওইখানে সালাত আদায় করবে বরকত পাবে রকম ইচ্ছা করোনা হল আল্লাহ সম্মানিত দর্শক এভাবে অগণিত শির আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে শির থেকে হলে আমাদেরকে অবশ্যই শির কি এবং কেন এগুলো জানতে হবে শির্কের মহা অপরাধ থেকে মহা জুলুম থেকে নিদেরকে রক্ষা করতে হবে সবচেয়ে বড় বিষয় হল রাসুল্লাহের পথ এবং আবদ্ধ রাখতে হবে তাহলে আমরা শিরতে পারবো আল্লাহ আমাদেরকে শিখ মুক্ত ইমান অর্জন এবং রক্ষা করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিকা أشهد الله لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته تكرر فيها ورد للقرآن أسمح بصوتك الله A feeling in our lives, in our lives of faith. The human being of this year is a soul. He will not return to the soul of our lives. He is a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 इारिशे जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठ टे पुन सम्प्रचार सकाल सतट देशे पीस